সাহুল ইবন সাদ বর্ণিত। তিনি বলেন লোকদের নির্দেশ দেয়া হতো যে হাদিসটি নবী সাল্লাম হতে বর্ণনা করতেন বলেই জানি ইসমাইল রহমতুল বলেন এ হাদিসটি নবী সাল আলাইসাল্লাম হতেই বর্ণনা করা হতো তবে তিনি এমন বলেননি যে সাহল রহমতুল नबी सल्लाम होते वर्णना करतें